তার থেকে বেশি ব্যস্ত আকিদার সেকেন্ডারি বিষয়ে বা সিখে নিয়ে নিজেদের মধ্যে বিতর্কে অথচ সেই সব বিষয়ের সাধারণ মানুষের বড় একটা অংশের কোনো মাথা ব্যথাই নেই তারা জানেও না এইসব বিষয় নিয়ে আদৌ কনসার্ন হওয়া দরকার কিনা যেই সমাজে ইসলাম নিয়ে মাথা ব্যথাই নেই সেই সমাজে ইসলামের খুঁটিনাটি এবং প্রায়োরিটির বিবেচনায় কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকাটা কোন সুফল বই আনবে না আমাদের প্রায়রিটি বোঝা উচিত উম্মার মূল সমস্যা কোথায় কেন উম্মাহ ইসলামকে তাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে না বাধাটা কোথায় এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের সমাজের অবস্থা এবং পরিস্থিতি বুঝতে হবে নিজেদের সার্কেলে যদি আবদ্ধ হয়ে থাকি উম্মাহ স্থবি হয়ে পড়বে উম্মার জাগরণ হবে না জাহিলি সমাজে দাওয়াতকে সফল করতে চাইলে তাই জাহিলি সমাজকে বোঝা অত্যন্ত জরুরি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 আমাদের দেশে বাঙালি সেকুলার ঘরনার লোকেরা কিন্তু অনেকটা এভাবে চিন্তা করে যে কোনো বিদাত এবং শিরকি কর্মকাণ্ডকে হাজার বছরের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এখন নিশ্চয় বুঝতে পারছেন এটা নতুন কিছু নয় পৌতলিক সমাজ মাত্রই যে কোন কিছুকে ঐতিহ্যের দোহাই দিয়ে সেটাকে গ্রহণ করে এবং সেটাকে উৎসব বানিয়ে নেয় যদিও এই আরবের মুশ্রিকরা একের অধিক দেবতায় বিশ্বাস করত তারা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করত না कुरने बला जिज्ञेसा करें क्या सृष्टि कर تبترى أبشي بول به الله سورة الزخروف آيات شاتشي وَلَئِن سَأَلْتَهُمْ مَن نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهِ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 তাদের অসংখ্য মূর্তি ছিল হুবাল কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহর তারা মনে করত এই মূর্তিগুলো হল তাদের আর আল্লাহ মাঝে এক ধরনের মিডিয়াম মাধ্যম মূর্তির মাধ্যমে তারা আল্লাহর কাছে সাহায্য চাইত চুমিন্দিহি অব ইফ ইহয় কুমুবহু ইহ আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় সুরআমার আয়াতিন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 তারা খুব মজার এবং হাস্যকর একটা যুক্তি দেখায় যুক্তিটা হলো কোনো বিচারপতির কাছে আপনি নিশ্চয়ই একাই যেতে পারেন না নিশ্চয়ই কোন উকিল দিয়ে তারপর আপনার কাছে যেতে হয় ঠিক একইভাবে আল্লাহর কাছেও কিছু চাইতে হলে কোনো মাধ্যমে দ্বারা যেতে হবে খুবই হাস্যকর এবং অসার যুক্তি নিঃসন্দেহে আল্লাহ ও মানুষের মাঝে কোনো মাধ্যম নেই এই ধরনের মাধ্যমে বিশ্বাস করা শীর্খ যদিও কেউ আল্লাহর উপরেই বিশ্বাস করে وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ, ويقولون هَا أُولَاءِ شُفَعَانٍ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 গোত্রে সার্বভৌমত্ব সবার উপরে প্রাধান্য পেত ঠিক এখনকার যুগে যেভাবে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে সব কিছুর ওপরে প্রাধান্য দেয়া হয় প্রতিটি গোত্রের প্রত্যেক সদস্য নিজ গোত্রের জন্য যুদ্ধ করত এমনকি যদিও তার গোত্র ভুল কাজ করে কোরআনের ভাষায় বলা হয় হামিয়াতান জাহে নিজ গোত্রের প্রতি অন্ধ একনিষ্ঠ নিরঙ্কুশ সমর্থন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 তবে ইসলামে আমরা বিষয়টা এমনভাবে দেখি না আমরা ইসলামের সবার উপরে ইনসাফকে প্রাধান্য দেই ইসলাম শান্তি ধর্মের আগে হচ্ছে ইনসাফের ধর্ম ইনসাফ করতে গিয়ে আপাত দৃষ্টিতে না হতে পারে আল্লাহর চোখে কোন বিশেষ জাতিসত্ত্বার লোকেরা শ্রেষ্ঠ নয় আল্লাহর চোখে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যার তাক অর্থাৎ আল্লাহ ভীতি আছে অর্থাৎ ইসলামের শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো ইমান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 প্রযুক্তি দিক থেকে তারা সে সময় ট্রেন থেকে ছিল। ভেড়া আর উঠ ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম তারা মূলত ব্যবসা বা ট্রেডিং করত কোরসদের বিশেষ মর্যাদা নিয়ে আমরা আগের পরে আলোচনা করেছি যারা আরব জুড়ে নিরাপদে কাফেলা নিয়ে চলাফেরা করত অন্য গোত্রদের কিন্তু এই বিশেষ নিরাপত্তা অবস্থা ছিল না কোরআনে আল্লাহ বলেছেন أَوَلَمْ يَرَوْ أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِن حَوْلِهِمْ أَفَ بِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ اللَّهِ يَكْفُرُونَ تَارَا كِي دَحْنَا جَيْ أَمِنِ حَرَام كِي نِرَابَتْ بَنِيَا چِ أَوَرْتَوَ چُو তাহলে কি তারা অসত্যেই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে সুরানুত আজ সাতষট্টি কোরাইশরা ইয়েমেনে ও সিরিয়া থেকে জিনিসপত্র কিনে আনত এবং বিভিন্ন মার্কেটে বিক্রি করত ওকাজ মজিন্না জুল মাজাজ এগুলো ছিল সে সময়ের বিখ্যাত কিছু মার্কেট তবে সেগুলো কেবল মার্কেটে ছিল না ছিল সে সময়ের কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র সেখানে কবিতা চর্চা হতো বক্তৃতা চর্চা হতো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 দল শারি হার কো মুখ মুমি لَمِنَ মিনব্ব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 পশ্চিমারা আজকে ইসলাম নারীদের অবস্থান নিয়ে এত সমালোচনা করে তারাও কিন্তু নারীদের উত্তরাধিকার আইন প্রতিষ্ঠা করেছে অল্প কিছু বছর আগে এই তো নব্বইয়ের দশকেও আমেরিকায় একজন নারীকে তার সম্পদ বিক্রির জন্য কোন না কোন পুরুষের অনুমতি নিতে হত এছাড়া সে তার বিক্রি করতে পারত না কিন্তু আজ থেকে প্রায় চোদ্দশ বছর আগে ইসলাম নারীদের সম্পদের মালিকানা ও উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের অধিকার দিয়েছে লিজালিন শুব চর تَرَكَ দানি ওল আ করবল সিন শুইবা চর খেলি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 وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْفَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًا وَهُوَ كَضِيمٌ يَتَغَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُوا عَلَى هُونٍ أَمْ يَدُسُهُ فِي التُرَابِ أَلَى سَاء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 তুশ্রী ফু বিষিলি দৈনি নুজু কুকুম ও চুল ফিহ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 আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমি তোমাদেরকে রিস্ক দেই এবং তাদেরকেও আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো আল্লাহ যা হারান করেছেন এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো সুরান আম আয়াত একশো একান্ন জাহিলি সমাজে যেখানে নারীদের কোনো মর্যাদাই ছিল না তার বিপরীতে আমরা দেখি মদিনার ইসলামী সমাজে নারীদের মতের দাম ছিল ওপিনিয়নকে গুরুত্বের সাথে দেখা হত সাহি মুসলিমের একটি হাদিসে হারিসে ওমর রাজিয়াল বলেন আল্লাহর কসম জাহিলিয়ার যুগে আমরা নারী জাতির জন্য কোন অধিকার স্বীকার করতাম না এরপর আল্লাহ তাদের অধিকার সম্পর্কে যা অবতীর্ণ করার অবতীর্ণ করলেন এবং তাদের জন্য যা নির্ধারণের ছিল তা নির্ধারণ করে দিলেন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 অপলম্ব হিংস কুমিউফিন ঔত শ্রীহে شَيْئًا হুদূমিমুহন লুকী মহুদুদ স ইন্ম অল্লুকী মহুদুদ্লাহি সরজু হীমস্তদত হুদুদু্লাহি সর فَلَا দূহ দ্দুদৌ স উল ইক হুম্বলিমূ প্লপ হল চিহ বাহতী হজ জন্ময় পল্ল কহাল এম সৃদুদ ও কৃ দু হি কৌম তা দুবার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 তালাক যেন একটা সস্তা বিষয় না হয়ে দাঁড়ায় তালাক যেন স্বামীর হাতে স্ত্রীকে শোষণ করার অস্ত্র না হয়ে দাঁড়ায় যে ইচ্ছে করল তাকে তালাক দিয়ে দিলো। আর মন চাইল ফিরিয়ে নিল না ইসলামে বৈবাহিক সম্পর্ককে খুব সিরিয়াসনেসের সাথে দেখা হয় ছোট কাটোক বিষয়কে কেন্দ্র করে তালাক এরপর আবার দিয়ে করে নেয়া ইসলাম এর অবসান ঘটিয়েছে কি এমন ফতও আছে যে অভিনয় করেও স্ত্রীকে তালাক দেওয়া যাবে না এই ব্যাপারটা মোটেও হাসি ছাটার কোন বিষয় নয় যেহেতু বিষয়টি খুবই সিরিয়াস এটাকে সিরিয়াসনেস এর সাথে দেখার জন্যই তালাকের সংখ্যা সর্বোচ্চ তিন এ সীমিত করা হয়েছে আর একটি অদ্ভুত নিয়ম ছিল সেটি হচ্ছে জিহার কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে তাহলে স্ত্রী তালাক হয়ে যেত সিম্পলি যদি বলত তুমি আমার মায়ের মতো তাহলে স্ত্রী তালাক ইসলাম এই নিয়মটিও বাতিল করেছে অলীন ইউবা হি রো নিন কু নিহু ন উম মহ তুই ইন উম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 অযাচিত অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে নারী দেহের কমার্শিয়ালাইজেশন করেছে নারী দেহের ব্যবসাকে বৈধতা তো দিয়েছেই এই ব্যবসাকে মডেলিং ফ্যাশন আর বিজ্ঞাপনের কর্পোরেট ইন্ডাস্ট্রি মরকে আবৃত করে নতুন এক মাত্রা যোগ করেছে সর্বোপরি নারীদের জন্য পশ্চিমারা যে অনিরাপদ সমাজ তৈরি করেছে এমন নজির ইসলামের আর কোথাও দেখতে পাওয়া যায় না যাই হোক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 আবু সুফিয়ান তখন মুসলিম হয়নি ইসলামের কঠিন শত্রু মুসলিমদের সাথে সাল্লাইকে শান্তি চুক্তি চলছে মুসলিমদের সাথে রোমান যুদ্ধের কিছুদিন আগের একটি ঘটনা রোমান সম্রাজ হিরাক্লিয়াস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও মুসলিমদের ব্যাপারে জানার জন্য আগ্রহী হলেন বেদুইন আরবরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা রোমানরা কখনোই আশাই করেনি যাই হোক আবু সুফিয়ানের কাছে হিরাক্লিয়াস রাসুল উল্লাহ সাল্লাম সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করল সে উত্তরগুলো শুনে বোঝার চেষ্টা করল আল্লাহ রসুল সাল্লাম কি আসলেই আল্লাহর একজন রাসুল না একজন মিথ্যা নবী মজার বিষয় হচ্ছে প্রচন্ড শত্রুতা আর বিদ্বেষ থাকা সত্ত্বেও আবু সুফিয়ান হিরাক্লিয়াসের প্রশ্নের উত্তরে একটি কথাও মিথ্যা বলেনি প্রতিপক্ষ হিসেবে আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলাই ছিল আবু সুফিয়ানের জন্য স্বাভাবিক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 রোমানদের নৈপুণ্য আর গ্রীকদের মেধা থাকা সত্ত্বেও তারা নোবোয়তের ক্ষেত্র হিসেবে সিলেক্টেড হয়নি হয়েছে আরবরা কারণ তাদের ফিতরত বা স্বভাবজাত প্রকৃতি তুলনামূলকভাবে কম দূষিত ছিল যে কারণে তারা সহজে ইসলাম গ্রহণ করেছে এবং চারিদিকে ছড়িয়ে দিয়েছে وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رينجرز ميدياর অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.ringersmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/ringersmedia অথবা ইউটিউব www.youtube.com/